উম্মু সাল্লামাহ রজাল্লাহ তু আলহা বলেন নাবি সাল্লাহ সাল্লাম জেগে উঠলেন এবং বলতে লাগলেন সুভান আল্লাহ আজকে অফুরন্ত ধন অবতীর্ণ করা হয়েছে এবং তারই সঙ্গে অগণিত ফিতনা ফাসাদ নাজিল করা হয়েছে